তা নিয়ে চিন্তিত ছিল এক রাতে কালকের জন্য কি আর খাবার বেঁচে আছে না কিন্তু তুমি চিন্তা করো না আমি কয়েক টুকরো কুমড়ো সরিয়ে রেখেছি কাল আমি একটা সুস্বাদু জোল বানিয়ে দেব। আমাদের এক পারি থাকে তার বাবা মায়ের কথোপকথন শুনলো সে তার বাবাকে খুবই সাহায্য করতে চাইছিল তাই সে গভীর বনে গিয়ে কিছু জাম নিয়ে আসার সিদ্ধান্ত নিল যেগুলি সে বাড়ি নিয়ে এসে কিছু বিক্রি করবে ও বাকিগুলি নিজেরা খাবে তার বাবা মা তাড়াতাড়ি জাম ও অন্যান্য সব রকম ফল ছিল বাহ এই বাগানটা কি সুন্দর এখান থেকে আমি অনেকটা ফল পেয়ে যাব। আমি এগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবো কিন্তু ফল তো নিতেই হবে মলি সামনে এগিয়ে গেল আর নির্ভয়ের দরজায় টোকা দিল দৈত্যের বউ দরজা খুলল আমি এখানে ম্যাম দইতের বউটা দয়ালু ছিল সে মলিকে ঘরে ডেকে আর তার পুরো গল্প আচ্ছা তোমার যদি মনে হয় তুমি কিছু ফল নিয়ে যেতে পারো কিন্তু তাড়াতাড়ি চলে যাও থ্যাংক ইউ ম্যাম মা ওকে খুব ক্ষুধার্থ দেখাচ্ছে ওকে কিছু খেতে দাও না যদি তোমার বাবা চলে আসে তাহলে কি হবে তুমি তুমি এটা তাড়াতাড়ি খেয়ে নাও কারণ আমার স্বামী আসার আগেই তোমাকে চলে যেতে হবে ও মানুষদের পছন্দ করে না মলি সবিনয় খাবারটি নিলো কিন্তু সে খেতে শুরু করার সাথে সাথে দৈত্য ঘরে এলো বাচ্চা দৈত্য তৎক্ষণাৎ একটি ফোন দিয়ে আসলো আমার সোনা যখন তুমি এটা বলছো প্লিজ घरे सुबे तो बोलो ना छोट एक তোমার জন্য কিন্তু মলিক খুবই চালাক ছিল তাই দৈত্যের হঠাৎ ভালো মানুষীতে বিশ্বাস করল না তাই যখন দৈত্যের মেয়ে ঘুমিয়ে পড়লো মলি উঠে পড়লো কিছু বড় বালিশ তার লেপে তলায় ঢুকিয়ে দিল তারপর দৈত্যের মেয়ের সোনালী হার নিজে পরে নিল আর নিজের হারটা তার মেয়ের গলায় দিল। এলো। সে বুঝতে না যে কোনটা কোনটা তার নিজের মেয়ে আর মলি তাই সে চারিপাশে শুঁকলো এবং ফুলের হারের জন্য তার নিজের মেয়েকে মলি ভাবল সে তাকে সজোরে আঘাত করলো আর জোরে ঝাকাতে লাগলো তার মেয়ে গেল। বাবা। কি তুমি তুমি যখন দৈত্য তার রাগি মেয়েকে শান্ত করতে ব্যস্ত ছিল সে মলের দিকে এমন ভয়ানক দৃষ্টিতে তাকালো যে মলে পালিয়ে জঙ্গলে এসে গেল সে জোরে দৌড়ালো আরো দূরে পালিয়ে এলো সারা রাত দৌড়ালো যতক্ষণ না সে একটা সেতুর সামনে এলো যেটা গাছে টানানো ছিল গাছে একটা দড়ি ঝুলছিল তার সাথে একটা বোর্ড ছিল মলি খুবই হালকা আর ভীষণভাবে চটপটে ছিল তাই সে দড়িটা ধরে ঝুলে অন্য প্রান্তে চলে গেল। সে নিজেকে এমন একটা জায়গায় খুঁজে পেল যেখানে অনেক লোকজন ছিল তাদের সাথে কথা বলে সে তাড়াতাড়ি দৈত্যটি ওই রাজ্যের লোকজনদের সাথে অত্যাচার করত। এবং তাই তারা অপসারণীয় সেতু টেনে রেখেছে দৈত্যকে দূরে রাখতে কারণ তারা জানতো দৈত্য খুবই ভারী তাই ওই দড়ি ঝুলে আসতে পারবে না মলি সেই রাজ্যের রাজাকে দেখতে চাইল ও তাহলে তুমি দৈত্যকে বোকা বানিয়েছো। হ্যাঁ মাননীয় কিন্তু আমি এখন বাড়ি ফিরে যেতে চাই আমরা শুধু একটি উপায় স্থায়ীভাবে উপায়কে যদি আমরা তার পেয়ে যেটাতে তার শক্তি লুকানো আছে না হলে দৈত্যের হাত থেকে বেঁচে জঙ্গল পেরিয়ে তোমার বাবা মায়ের কাছে যাওয়া একেবারে অসম্ভব ব্যাপার বুঝেছ হে মাননীয় আমাকে চেষ্টা করতে আজ্ঞা করুন তুমি পারবে তো বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য যা যা করার আমি সব করব। আমি ওর সাথে একবার লড়াই করেছি আমি তলোয়ার বানিয়ে দিন মলি ঘোষণা করে দিল যে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করলো এবং দৈত্যের ঘরের আলো চলে যাওয়ার পর চুপি তার ঘরে ঢুকলো সে সাবধানে তলোয়ারটি সরিয়ে দিল যেটি তার বিছানার উপর ছোলানো ছিল এবং সেটিকে নেগে উঠল সে মলিকে ধরে ফেললো তুমি ভেবেছিলে তুমি আমার কাছ থেকে পালিয়ে যাবে তাই না এত বড় দুঃসাহস তোমা আসলে আমি একবার আপনার কাছ থেকে পালিয়ে গেছিলাম তাই না शिना के, के, के, के, के, के रानाघरे একটা বিশাল বড় বস্তায় একটা ছুঁচ একটা সুতো একটা কেমন শোনাচ্ছে যোগ্য শাস্তি ঠিক না দৈত্যটি ঝোলাটি পেরে কে ঝুলিয়ে রেখে বেরিয়ে গেল একটি কাঠে টুকরো আনতে কুকুর বিড়াল এবং মলি ঝুলাটির মধ্যে এতভার করলো আর ঝুলাটিকে দোলালো যে রান্নাঘরের বাসন পত্র সব করে থাকলো এবং ঘুম থেকে উঠে সে গেল এবং ঝুলন্ত ঝুলাটি ওখানে কে আপনার স্বামী আমাদের এখানে নিয়ে এসেছে এবং যদি আপনি ম্যাজিক দেখতে পারেন শুধুমাত্র তাহলেই আমরা দেখতে পারবো কিন্তু আপনার স্বামী আপনাকে এটা দেখাতে চান না তার জন্য আপনাকে এখানে আসতে হবে নিশ্চয় আমি এক্ষুনি আসছি দৈত্যের বইয়ের এতটাই কৌতূহল ছিল যে ভেতরের প্রাণীটি যা ম্যাজিক দেখছে দেখার জন্য সব কিছু করতে পারে তাই মলি নিল এবং কাপড়টা কেটে ফেলল ভেতরে ঢুকলো এবং মলি আর সেলাই করে ফেললো একটা ছোট্ট ফুটো রেখে ম্যাম আপনি আমাকে একবার দয়া করেছেন কিন্তু আপনার স্বামী নিজ মানসিকতা উনি মানুষদের সাথে অত্যাচার করতে ভালোবাসেন আপনি নিজেই দেখুন আমার সাথে কি করেছেন घृणा कर उठे पड़ार आगे तुम्हें दूरे दे তার বউ রেগে মেগে দাঁড়িয়ে আছে তুমি তুমি প্রতিজ্ঞা করেছিলে যে কোনোদিনও মানুষের ক্ষতি করবে না কিন্তু ও আমার তলোয়ার নেওয়ার চেষ্টা করছে যে তুমি তোমার কথা রাখো নি তুমি দৈত্যের বউ তলোয়ারটি ফেলে দিল কিন্তু ওরা জানতোই না যে মলি আগেই আসলটি নিয়ে নিয়েছে রাজা এতটাই সন্তুষ্ট হলেন যে তিনি তার রাজ্যে মলির বাবা মায়ের আসার ব্যবস্থা করলেন যেখানে তিনি তাদেরকে একটি বিশাল জমি দিলেন চাষ করার জন্য মলি ও তার বাবা মা আর কখনও খুদার সম্মুখীন হলো না মলি চটপটে সদা সতর্ক ও চালাক ছিল সে কখনো হার মানেনি এমনকি যখন একটি দৈত্য তাকে হুমকি দিয়েছিল তাই তার সাথে ভালো জিনিস হওয়ারই ছিল